দীজাহদ আল্লাহ আনহার মৃত্যু চাচা আবু তলেবের মৃত্যু অতপর তয়েফ বা হাতে লাঞ্ছনা এসব মিলিয়ে রসুল সলাল আলিহি ওসলাম যখন মানসিকভাবে বিপর্যস্ত তখন মহান আল্লাহ ত আলাহ তাঁর হাবিব সলাল্লাহ আলহিউসলমকে এমন এক পুরস্কার দিলেন যা তাকে এমন উচ্চতায় নিয়ে গেল যেখানে কোনো মানুষ তো দূরের কথা কোনো ফেরেশ যায়নি নিশ্চয়ই কষ্টের পরেই আছে স্বস্তি আর ধৈর্যশীলদের জন্য আছে মহান পুরস্কার তএফ থেকে ফেরার পথে নবিজি সলাল্লাহ আলী ওসাল্লাম নখলা উপত্যকায় রাত কাটান যেখানে তাহাজুদের সালাত আদায় করার সময়ে তার তেলাওয়াত শুনে একদল জিন ইসলাম গ্রহণ করে এরপর মক্কায় ফেরার পালা কিন্তু তিনি তো চাইলেই মক্কায় প্রবেশ করতে পারতেন না প্রায় ১০ দিনের জন্য তিনি মক্কা থেকে উধাও এর ফলে তিনি মক্কায় কোনো প্রকার নিরাপত্তার আশ্রয়ে ছিলেন না কোনো গোত্রের নিরাপত্তা ছাড়া মক্কায় ফেরা মানে তাকে যে কেউ আক্রমণ করার অধিকার রাখত তাই তিনি কোরাইশদের মধ্যে দু তিনটি গোত্রের কাছে বার্তা পাঠালেন তাদের মধ্যে কেউ কি তাকে নিরাপত্তা দিতে রাজি হয় কিনা প্রথমে আল আফনাস এ বিন সোরক এবং সোহাইল এবিন আমারের কাছে প্রস্তাব পাঠালে তারা দুজনই বলেন তারা সেই মুহূর্তে তাকে নিরাপত্তা দেওয়ার অবস্থায় নেই লক্ষণীয় পরবর্তীতে আখনাস এবং সোহাইল ইব নামর দুজনই ইসলাম গ্রহণ করেন অতএব নবীজি সাল্লিউসাল্লাম এমন মানুষের কাছেই প্রস্তাব পাঠিয়েছিলেন যাদের হৃদয়ে ইসলামের প্রতি কিছুটা ঝোঁকেছিল এরপর তিনি প্রস্তাব পাঠালেন মোতায়ম ইবনে আদির কাছে সেই মোতায়ম যে বানু হাসেম গোত্রকে বয়কট করার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বানু নৌফল গোত্রের নেতা মোতায়ম ইসলাম গ্রহণ না করেই মারা যায় অথচ নবিজি সাল্লিহিউসলমের প্রস্তাব পেয়ে সে শুধু রাজি হয়নি বরং তার ছেলেদেরকে সশস্ত্র বাহিনী নিয়ে নবীজি সাল্লিবাসলমকে মক্কায় ফিরিয়ে নিয়ে আসার আদেশ করে এর এরপরের দেড় দুই বছর নবীজিসাল্লিউসাল্লাম বনু নৌফল গোত্রের নিরাপত্তায় মক্কায় বসবাস করতে থাকেন কিন্তু জানতেন যে সামাজিকভাবে তার অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ ছিল এবং তার একটি বিকল্প পরিকল্পনা করতে হবে সেই সময়ই তিনি ধীরে ধীরে হিজরতের জন্য পরিকল্পনা করতে থাকেন হিজরতের প্রায় এক বছর আগের ঘটনা মিঝুম রাত্রি নিজ গৃহে নিদ্রাচ্ছন্ন রসৌল সল্লাহ আলিহিউসলাম এমন সময় জিবরিল আলিহিস্লামের আগমন বুখারির হাদিসে বর্ণিত আছে নবিজি সাল্লাহ আলিহিউ বলেন আমার ঘরের ছাদ ফাঁক করা হলো। তখন জিবরিল অবতরণ করে এবং বুখারের অন্য একটি বর্ণনায় তিনি সাল্লু আলহিউসাল্লাম বলেন আমি হাতিমে শুয়েছিলাম জিব্রিল আমার কাছে আসে ইবনে রজব এই দুটি বর্ণনাকে ব্যাখ্যা করে বলেন নবিজি সাল্লিউসাল্লাম তার ঘরে শুয়েছিলেন এবং জিবরিল আলহি সাল্লাম তার কাছে এসে তাকে প্রথমে পবিত্র কাবা ঘরে নিয়ে যান সেখানে তিনি হাতিমের ভেতরে দুই রকাত নফল নামাজ পড়ে আবার বিশ্রাম করলে জিবরিল আলাইহি সাল্লাম আবারও তার কাছে আসেন এবং এরপর বাকি ঘটনা ঘটে জিবরিল আলহিসাল্লাম নবীজি সাল্লি ওয়াস্লামের নিকট এসে তার পবিত্র বুকের উপরিভাগ থেকে নাভির নিচ পর্যন্ত ছেদ করলেন এবং তার হৃদপিণ্ড বের করে তা জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং এরপর ইমান ও হিকমতে ভরপুর একটি পাত্র নিয়ে আসা হল এবং সেই পাত্রে নবিজি সাল্লাহ আলহিউসাল্লামের হৃদপিণ্ড রাখা হলো। এবং তার হৃদপিণ্ড আবার তার বুকের মাঝে ফিরিয়ে দিয়ে ইমান ও হিকমত তাঁর বুকে ঢেলে বুক বন্ধ করে দেওয়া হল যে যাত্রা আমাদের প্রিয় নবীজি সাল্লি ওয়াসাল্লাম শুরু করতে যাচ্ছিলেন যে সকল অবাক করা জিনিস তিনি দেখতে যাচ্ছিলেন তার অনেকটাই কোনো সৃষ্টিকেই আল্লাহ সুভান হওয়া তালা দেখাননি সুতরাং আল্লাহর আদেশে তাকে শারীরিক ও আধ্যাত্মিকভাবে প্রস্তুত করে নিচ্ছিলেন জিবরিল আলহ ইসাল্লাম এসব ছাড়া হয়তো নবিজি সোল্লা আলহি ওয়াসাল্লামের জন্য এমন অলৌকিক ঘটনা গ্রহণ করা সম্ভব হতো না এই পর্যায়ে জিবরিল আলহিসাল্লাম একটি পশু নিয়ে এলেন যেটির গায়ের রং ধবধবে সাদা এবং যা আকৃতিতে গাধার থেকে বড় কিন্তু খচ্চরের চেয়ে ছোট এটি ছিল রসুল সাল্লিউসাল্লামের বাহন যার নাম বোরক বুরাক অর্থ হল বিদ্যুৎ গতি রসুল সাল্লিউস্লাম ইরশাদ করেছেন বোরাকের এক একটি পদক্ষেপ যত দূর দুচক যায় তত দূর পর্যন্ত যেত বোরাককে নিয়ে কিছু ভুল ধারণাও মানুষের রয়েছে অনেকে মনে করেন বোরাকের দানা ছিল এবং এই বোরকে চড়েই নবীজি সাল্লি ওসল্লাম সাত আসমান পাড়ি দিয়েছেন এমন কোন তথ্য আমাদের কাছে আসেনি বরং বোরাক ছিল একটি পার্থিব প্রাণী যা অত্যন্ত দ্রুত গতিতে ভ্রমণ করে নবিজি সল্লাহ আলহি ওয়াসাল্লামকে মক্কা থেকে জেরুসালেম পর্যন্ত নিয়ে যায় বোরাকের উপরে যখন রসুল সাল্লিহি ওয়াসাল্লাম চড়ে বসলেন তখন অন্যান্য প্রাণীদের মতো এটিও কিছুটা ছটফট করছিল আর তখন জিব্রিল আলহিসাল্লাম তাকে ধমক দিয়ে বললেন হে বোরাক তোমার কি লজ্জা হয় না আল্লাহর কসম তোমার ওপরে যারা চড়েছে আল্লাহর দৃষ্টিতে তাদের একজনও এই মানুষটির চেয়ে বেশি সম্মানিত নয় জিব্রাইল আলিহ্লামের এই কথা থেকে আমরা বুঝতে পারি নবীজি সাল্লিহ্লামের আগেও আল্লাহর নির্দিষ্ট কিছু বান্দা বোরকে চড়ে ভ্রমণ করেছিলেন এবং আল্লাহই ভালো জানেন তারা কারা ছিলেন বিদ্যুৎ গতির বোরকে চড়ে নবিজি সাল্লিহ্লাম প্রথমে গেলেন বাইতুল মখদিসে লক্ষণীয় ব্যাপার হলো সে সময় বাস্তবে বৈতুল মখদিসে কোনো মসজিদই ছিল না কারণ তখন জেরুজালেম ছিল রোমানদের দখলে এবং তারা সেই পুরো এলাকা থেকে একটি আবর্জনার স্তূপে পরিণত করেছিল কিন্তু নবীজিস আলহিউসাল্লামকে আল্লাহ বেতুল মখদিসের এমন একটি ডাইমেনশনে নিয়ে গেলেন যেই ডাইমেনশানে বৈতুল মখদিসে একটি মসজিদ ছিল সেই মসজিদের বাইরে পশুদের জন্য নির্ধারিত স্থানও ছিল যেখানে তিনি সাল্লু ওসল্লম বোরাক্কে বেধে ভেতরে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করে নবীজি সল্ল্লাহ আলিহি ওসল্লাম দোরকাকাত সালাত আদায় করলেন এবং তার পেছনে সময়ের শুরু থেকে প্রেরিত সকল নবীরসুলগণ সলাৎ আদায় করলেন এই ঘটনাটি পুনরায় নিশ্চিত করে যে নবীজি সল্ল্লাহ আলিহি ওসল্লাম ইতোমধ্যে বাস্তবতার যে জগৎটিকে আমরা উপলব্ধি করি তা পার হয়ে গেবের এক বাস্তবতায় প্রবেশ করে ফেলেছিলেন এবং সেখানে তিনি সাল্লি ওসাল্লাম সকল নবী রসুলদের ইমামতি করলেন এবং পরবর্তীতে তিনি বর্ণনা করে বলেন তিনি সেখানে মুসা আলহ ইসাল্লামকে দেখেছিলেন যিনি শনু আহ গোত্রের মানুষদের মতো ছিলেন এবং সেখানে ছিলেন ইসা আলহি সাল্লাম যিনি কিছুটা ককেশীয় বর্ণের ছিলেন এবং তার চুল খানিকটা ভেজা ছিল এবং গঠনে তিনি মুসা আলহি সাল্লামের চেয়ে কিছুটা ছোট ছোটোখাটো ছিলেন এবং এরপর তিনি ইব্রাহিম আলহিমামকে দেখলেন এবং ইব্রাহিম আলাইসাল্লামের চেহারা যেন অবিকল নবীজি সাল্লি ওয়া মতনই ছিল নামাজ শেষ হলে জিবরিল আলহিসাল্লাম দুইটি পেয়ালা নিয়ে এলেন একটিতে দুধ আর আরেকটিতে মদ জিব্রিল বললেন আপনার উম্মতের জন্য যে কোনও একটি বেছে নিন রসুলসাল্লিউসাল্লাম দুধ বেছে নিলেন প্রিয় উম্মতের জন্য তার এই সুচিন্তিত নির্বাচন ছিল আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের প্রতি এক অপূর্ব নিয়ামত পুষ্টির আধার এই দুধের এখন পর্যন্ত কোনও বিকল্প নেই ए बार महाभ्रमणर पाला जिब्रिल आलह्लम नबीजी सल्लाहम के लिए बैतुल मखदिशे आरोप करते लगल एक पर्या जिब्रिल आलहल्लम प्रथम आसमान फेरिश्ता के बोलें आकाशे दरजा खुले दीते फेरश्ताचय जानते चाहेस कर लाखे क्यों आना আমি জিবরিল এবং আমার সাথে আছে মোহাম্মদ সল্লাহ আলহিউসাল্লাম রক্ষী ফেরেস্তা বলল তাকে কি দেখে পাঠানো হয়েছে জিবরিল আলহিসাল্লাম বললেন হ্যাঁ এবং সাথে সাথেই প্রথম আসমানের দরজা খুলে গেল এবং এভাবে করে জিবরিল আলহ ইসাল্লাম নবীজি সল্ল্লাহ আলহিউসাল্লামকে নিয়ে সাতটি আসমান পাড়ি দিলেন প্রতিটি আসমানের দ্বার একজন রক্ষী ফেরেস্তা নিয়োজিত ছিল এবং তারা প্রত্যেকে তাদের একই প্রশ্ন করে এবং তাদের জন্য সেই আসমানসমূহের দরজাগুলো খুলে দিল প্রতিটি আসমানে নবীজিসাল্লি ওয়াসাল্লামের দেখা হল এক একজন নবীর সাথে বাইতুল মকদিসে সকল নবীদের সাথে একসাথে সালাত আদায় করে তাদের মধ্যেই কিছু নবীর সাথে আবার আসমানে দেখা এ থেকে ধারণা করা যেতে পারে আসমানের এই ডাইমেনশনটি হয়তো আবার বাইতুল মকদিসের ডাইমেনশন থেকে ভিন্ন প্রথম আসমানে দেখা হল আদম আলিহিস্লামের সাথে জিবরিল আলহিস্লাম পরিচয় করিয়ে দিয়ে রসুসল্লাহ আলিহি ওস্লামকে বললেন সালাম পেশ করতে রসুসল্লাহ আলহি ওস্লামের সালামের উত্তরে আদম আলহিস্লাম তাকে বললেন স্বাগতম হে আমার মহান সন্তান এবং মহান নবী দ্বিতীয় আকাশে দেখা হলো এইসা আলাইলাম এবং ইয়াহিয়া আলাইলামের সাথে তাদেরকে সালাম পেশ করে চললেন তৃতীয় আসমানে সেখানে দেখা হল ইউসুফ আলাই্লামের সাথে চতুর্থ আকাশে দেখা হলো ইদরিস আলাইসাল্লামের সাথে পঞ্চম আকাশে হারুন আলাইলামের সাথে আর ষষ্ঠ আকাশে দেখা হল মুসা আলহিস্লামের সাথে এভাবে যেতে যেতে পৌঁছে গেলেন সপ্তম আসমানে সেখানে পৌঁছে রসুল দেখতে পেলেন ইব্রাহিম আলহ ইসালাম বেতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুরকে বলা হয় আসমানের কাবা যেখানে ফেরেস্তাগণ আল্লাহর এবাদত করে থাকেন এবং সেই ঘরটিকে তাওয়ফ করতে থাকেন এবং এর অবস্থান দুনিয়ার কাবা ঘরের সরাসরি উপরে রসুল সাল্লাহ আলহিউস্লাম ইব্রাহিম আলহিস্লামকে সালাম পেশ করলেন ইব্রাহিম আলহ্লাম নবীজি সাল্লিউসাল্লামকে স্বাগত জানালেন আর বললেন যে তার পক্ষ থেকে উম্মতে মোহাম্মদের জন্য সালাম অর্থাৎ ইব্রাহিম আলহ ইস্লাম আমাদেরকে সালাম জানিয়েছেন তিনি আমাদের উদ্দেশ্যে উপদেশ দিয়ে বললেন জান্নাতের মাটি অনেক উর্বর কিন্তু এটি এখনও বিরান ভূমি সুতরাং মানুষ যেন তাতে গাছ রোপণ করে আর জান্নাতে গাছ রোপণের পদ্ধতি হল আল্লাহর জিকির করা সুবহান্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ একবার যার প্রতিটি শব্দ উচ্চারণে জান্নাতে একটি করে গাছ উৎপন্ন হবে আর ইমানদার গণের জন্য এর ফল নিশ্চিত এরপর রসুরল্লাহ সাল্লিহি ওয়াসেলামের সাথে দেখা হলো মালিক নামের ফেরেস্তার সাথে মালিক হল জাহান্নামের দরজার রক্ষী মালিক যথাযথ আদবের সাথে রসুরসল্লাহ আলিহি ওয়সল্লমকে সালাম দিলেন সবার সাথে দেখা হওয়ার সময় প্রত্যেকের মুখ ছিল হাস্যজ্জ্বল শুধুমাত্র মালিকের মুখটা ছিল গম্ভীর नबीजी सल्लाह अलहल्लम गम्भी मुख्य ब्यापारे चिबरिल आलहम के जिज्ञेस करोजन हासते सक्षम हत्या तुम्हें हत नबीजी सोल्लाह अलहुआसल्ल्लम ताोहन चाले गलन अवशेषे देखते पेल सिदरतुल मुंतः এটি এমন একটি গাছ যার শুরু ষষ্ঠ আকাশে কিন্তু তার শেষ সপ্তম আকাশের শেষ প্রান্তে অপার্থিব সৌন্দর্য মণ্ডিত এই সিদ্রাতুল মুন্তাহার ফলগুলো ছিল অগণিত স্বর্ণবর্ণ প্রজাপতি দ্বারাঘেরা নবিজি সাল্লা আলিহিউসলাম বলেন এর ফলগুলো ছিল হাজারের লোকদের পানির পাত্রের ন্যায় প্রকাণ্ড আর এর পাতাগুলো ছিল হাতির কানের মতো বড় এবং সিদ্রাতুল মুহার ছিল এমন সব রং যা নবীজি সাল্লি ওয়সাল্লামের কাছে নতুন ছিল অর্থাৎ রংধনুর সাত রঙের আঙানো যেই বাস্তবতা আমরা জানি সেই সাত রঙের বাইরে নতুন কোনো রং দিয়ে আবৃত ছিল সেই প্রকাণ্ড বৃক্ষটি नबीजी सल्लाह अलहसल्लम यह रंगगुलर्णना कर भाषा नहीं मुस्लिम हदीस एस पृथ्वी जामान उठे आसे जेमन दा सला भल कल कथा সব কিছু সিদ্ধাতুল মুহায় এসে পৌঁছয় এবং সিদ্দরাত মুহা সে সবকিছু শোষণ করে নেয় এবং আসমান থেকে ভালো যা কিছু দুনিয়ায় প্রেরিত হয় যেমন আল্লাহর রহমত বৃষ্টি ইত্যাদি তা এই সিদ্দরাতুল মুহা থেকেই নেমে আসে সুরা নাজমে আল্লাহ তালা বলেন ই সে সময়ে সিদরাকে আচ্ছাদিত করছিল এক আচ্ছাদনকারী জিনিস দৃষ্টি ঝোল সেও যায়নি কিংবা সীমা অতিক্রম করেনি লর অ্যা মিন অ্যা তেরব বিহিল কুবের সে তার রবের বড় বড় নিদর্শনসমূহ দেখেছে রসুল সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তিনি সিদ্ধুল মুহার গোড়া থেকে চারটি নদী প্রবাহিত হতে দেখেছেন যার মধ্যে দুটি হল অ্যালকৌসার আর সেলসবিল যা কিনা জন্নতের সাথে সংযুক্ত আছে আর বাকি দুটি হল নীলনদ আর ইউফ্রেটস বা ফোরাত নদী যে দুটি নদী দুনিয়ার জমিনে প্রবাহিত প্রাচীন যত সভ্যতার গোড়াপত্তন হয়েছিল তার সবই হয়েছে এই দুটি বরকতময় নদীকে কেন্দ্র করে যার উৎপত্তি স্থল হল সিদরাতুল মুহা জিব্রঈল আলহিম শুরু থেকেই রসুল সাল্লাহ আলহিউসাল্লামের সাথে ছিলেন এবং তখন তিনি কি রূপে ছিলেন তা আল্লাহই জানেন সিদরাতুল মুন্তাহা দেখার পর রসুল সাল্লাহ আলিহিস্লাম জিব্রইল আলিহিস্লামকে তার আসল রূপে দেখতে পেলেন छखा जामुक्ता झरे पड़े दिगंत विस्तृतता आकृति रसुल्लाहल्लम नबुबत प्राप्त शुरू दिखे एक बार जिब्रिल आलिस्ल्लम केसल रूपे देखे द्वितियों हल ये रिते अथच यही महान जिब्रिल आलिस्ल्लम के बर्णना कर नबीजे सल्लाह अलहुआसल्लम ম্যারাজের রাতে জিব্রাইলকে দেখে মনে হচ্ছিল সে যেন এক জীর্ণ ন্যাকরা অর্থাৎ আল্লাহর এত নিকটে এসে স্বয়ং জিব্রাহীল আলহিসাম মহান আল্লাহ তালার উপস্থিতি ও নৈকট্যের উপলব্ধিতে এতটা ভয়াভিভূত হয়ে গিয়েছিলেন যে দিগন্ত বিস্তৃত ছয় শত ডানা বিশিষ্ট আল্লাহর এই মহিমান্বিত ফেরেস্তাকে দেখে মনে হচ্ছিল তিনি একটুকরো জরাজীর্ণ ন্যাকড়া সুভান আল্লাহ শাহেহ মুসলিমের হাদিসে বর্ণিত আছে যে সুরা বাকারার শেষ দুটি আয়াত নাজিল হয় এখানে এই দুটি আয়াত আল্লাহ তালার আরন ভাণ্ডার থেকে দেওয়া বিশেষ একটি উপহার যে ব্যক্তি এই দুটি আয়াত প্রতিদিন রাতে পাঠ করবে তার জন্য দুনিয়ার আর কোনো কিছুই প্রয়োজন হবে না তার জন্য এই আয়াত দুটি যথেষ্ট সিদ্রাতুল মুহা পার হয়ে এবার আরও উপরে যাবার পালা এসরা ও মেহারাজের মূল উদ্দেশ্য পূরণের পালা এবং এ যাত্রা নবীজ্লাহ একাই আরোহণ করবেন কারণ সৃষ্টি জগতের আর কারো সিদ্ধাতুল মুন্তাহা পার হয়ে যাবার অনুমতি নেই এমন এমনকি ইব্রাহিল আলহিস্লামেরও নেই মহাবিশ্ব বলতে আমরা যা জানি তার সবটুকুকেই বলা হয় প্রথম আসমানের অংশ যেহেতু আল্লাহ তা মুলকে বলেছেন সুসজ্জিত করেছি অতএব যত দূর পর্যন্ত নক্ষত্রিয়ার অর্থাৎ সবচেয়ে নিম্নের আসমানের অংশ এবং নবীজি সাল্লিউসাল্লামের অন্য এক হাদিস থেকে আমরা জানতে পারি প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান ততটাই বড় একটি আংটির তুলনায় একটি মরুভূমি যতটা বড় এবং এরপর ক্রমে প্রতিটি আসমান তার নিম্নের আসমানের চেয়ে একই অংশে বড় ए भेक सात आसमान पाड़ी दिए सृष्टिजगतर शेष प्रान्ये अवस्थित सिद्रतुल मुंताहा जा शेकड़गुल आसमान आरम्भ है ए वृक्षटी सप्तम आसमान शेष पर्त छड़िए दृश्यगुलन पक्षे कल्पना करा सम्भव नये যেই সিদ্দরাতুল মুহার রং বর্ণনা করতে গিয়ে নবীজি সল্লাহ আলহিউসাল্লাম বলেছেন এর রং ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সেই সিদ্রাতুল মুহা পার হয়ে তিনি কি দেখলেন তা নিশ্চয়ই আমাদের বর্ণনা করার ভাষা নেই এবং বর্ণনা করলেও তা হয়তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় বরং নবীজি সল্লাহ আলহিউসাল্লাম আমাদের এতটুকুই জানিয়েছেন যে তিনি এরপর আল্লাহর আরশের এতটাই কাছে পৌঁছে গেলেন যে তিনি শুনতে পেলেন আল্লাহর নির্দেশনায় কলমের লিখে চলার শব্দ এটি সেই কলম যা আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন এবং যাকে আদেশ করেছিলেন সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে রাখতে এরপর নবিজি সাল্লিহ্লামের আল্লাহর সাথে সাক্ষাতের পালা কেমন ছিল সেই সাক্ষাৎ তার সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালোবাসার সৃষ্টিকে সাত আসমান পাড়ি দিয়ে নিজের কাছে নিয়ে এসে প্রথম কী কথা উচ্চারণ করেছিলেন রব্বুল আলমিন এবং তার উত্তরই বা কি বলেছিলেন নবিজি সাল্লাহসাল্লাম কিছু কথা জানার জন্যে আমরা প্রস্তুত নেই নবিজি সাল্ল্লাহ আলাইহ্লামের আল্লাহর সাথে তার সাক্ষাতের ব্যাপারে আমাদের ততটুকুই জানিয়েছেন যতটুকু আমাদের জান্নাত পাওয়ার জন্য কাজে লাগবে বাকিটা জানতে হলে জান্নাতে গিয়েই জানা যাবে ইনশাআল্লাহ এই কথোপকথনের সময় কি আল্লাহর রসুল সাল্লিউসাল্লাম আল্লাহকে দেখেছিলেন এ বিষয়ে অলামাদের মাঝে দ্বিমত রয়েছে এবং এই দ্বিমত সাহাবাদের সময় থেকেই রয়েছে আমাদের জন্য যা গুরুত্বপূর্ণ তা আমাদেরকে রসৌল সাল্লাহ আলাই্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহর সাথে সাক্ষাৎ শেষে ফিরে আসার সময় দেখা হলো হল মুসা আলাইহিসাল্লামের সাথে তিনি রসৌল সাল্লাহ আলহিহুসলামকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর কাছ থেকে তিনি কি নিয়ে এসেছেন এবং রসৌল সাল্লাহ আলাইহ্লাম উত্তরে বললেন প্রতিদিন পঞ্চাশ ওয়াক সালাত কাছে ফিরে যাওয়ার উপদেশ দিলেন যেন তিনি সলাতেের পরিমাণ কমিয়ে আনেন কারণ এটি উম্মতে মুহাম্মাদের জন্য কষ্টসাধ্য হবে নবীজ সাল্লুসাল্লাম আল্লাহর কাছে ফিরে গিয়ে সলাত কমিয়ে আনার আহ্বান জানালে আল্লাহ তা কমিয়ে পঁয়তাল্লিশ ওয়াক্তে নিয়ে আসেন আবারও ফেরার পথে মুসা আলাইহিস্লাম উপদেশ দিলেন তিনি যেন আল্লার কাছে আবারও অনুরোধ করেন সলাথ কমিয়ে আনার জন্য এভাবে করে কয়েকবার আসা যাওয়া করতে করতে যখন সলাতের পরিমাণ দৈনিক পাঁচ ওয়াক্তে নেমে এলো তখন মুসা আলাইহাম আবারও বললেন সলাতের সংখ্যা আরো কমিয়ে আনতে কিন্তু তখন রসুলসল্লা হালাইহাম বললেন আমি আবারও এই বিষয় নিয়ে আল্লাহর সাথে কথা বলতে বিব্রত বোধ করছি আমি এই পরিমাণ সলাতে সন্তুষ্ট আর তখনই আল্লাহ সুব হানাহাত আলার পক্ষ থেকে ঘোষণা আসলো। যে তার বান্দার জন্য তিনি পাঁচ ওয়াক্ত সলাতকে ফরজ করে দিলেন এবং এই পাঁচ ওয়াক্ত সলাত আদায়ের মর্যাদা হবে পঞ্চাশ ওয়াক্ত সালাত পড়ার সমতুল্য भेबे देख गुरुतः आल्लासुभान हुआ ताला ता जिब्रील आलिस्लम व्हा नाजिल ना स्वयं रसो सल्लाहसल्लम के सप्तम आसमान उपरे आमंत्रण कर नहीं सरसि इबादतर हुकुम दें तबार भेबे देख আল্লাহ তো পঞ্চাশ ওয়াক সলাতের হুকুম দেওয়ার আগে থেকেই জানতেন নবিজি সল্লাহ আলহ্লাম ফিরে যাওয়ার পথে মুসা আলাইহিসাল্লামের সাথে দেখা করবেন এবং তার উপদেশে তিনি ফিরে এসে সলাত কমিয়ে আনার আবেদন করবেন এবং অবশেষে নবীজি সাল্লিউসাল্লামের উম্মতের ওপর পাঁচ ওয়াক্ত সলাতই ফরজ করা হবে তাহলে তিনি সরাসরি পাঁচ ওয়াক্ত সলাতের আদেশই দিলেন না কেন এর পেছনে বিভিন্ন হেকমত রয়েছে এবং তার একটি হল আমাদেরকে দোয়ার কার্যকরিতা সম্পর্কে শিক্ষা দেওয়া যখন আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তা কবুল করেন এবং দ্বিতীয়ত আমরা যদি পঞ্চাশ ওয়াক্ত সালাত আদায় করতাম আমাদের আর কোনো কিছু করার সময় থাকত না হয়তো আমরা ফেরস্তা হলে এমনটা করতে পারতাম কিন্তু আল্লাহ তো আমাদের স্রষ্টা তিনি জানেন যে আমাদের পক্ষে পঞ্চাশ ওয়াক্ত সালাত আদায় করা সম্ভব নয় তাই তিনি পাঁচ ওয়াক্তের মধ্যেই পঞ্চাশ ওাক্তের বরকত দান করেছেন তাহলে এটা কত বড় আফসোসের কথা যে আমরা শুধুমাত্র এই পাঁচ ওয়াক্ত সলাত যা আদায় করতে বেশিরভাগ মানুষের সর্বমোট আধা ঘণ্টার বেশি লাগে না এই পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারেও আমরা অনেক সময় আলসেমি করে থাকি মেয়রাজের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ হাজ্জাউজ্জাল্লার সাথে সাক্ষাৎ। আল্লাহর সাথে সাক্ষাৎ শেষে রসুলসাল্লিউসাল্লাম জান্নাতের বিশেষ অংশ ঘুরে ঘুরে দেখেন এবং জাহান্নামের কিছু শাস্তির নমুনাও দর্শন করেন জন্নত ভ্রমণকালীন এক সময়ে রসুলসল্লাহ আলহিউসাল্লামের নাকে হঠাৎ এক আশ্চর্য সুঘ্রাণ ভেসে এল তিনি জিবরিল আলহ ইসাল্লামকে জিজ্ঞেস করলেন এর উৎস কী তখন জিবরিল আলহ ইসাল্লাম বললেন এই ঘ্রাণ আসছে ফিরাউন কন্যার দাসী ও তার শিশু সন্তানদের কাছ থেকে একদিন ফেরাউনের মেয়ের চুল আছড়াতে গিয়ে সেই দাসীর হাত থেকে তার চিরুনিটি পড়ে যায় তখন তা তুলতে গিয়ে দাসী বিসমিল্লাহ বলেন फेराउनर मेता जिज्ञेस कर लाशी की फेराउन के स्मरण करा दासी ना से जार स्म महान आल्लाह सवार स्रष्टा फेराउर कान यवाद जा फेराउन से दासी और तर सबको सतान एमकी कोलर दुग्धपान कार्य शिशुटी गरम पानी पुड़िए हत्या कर অতঃ্পর তারা জান্নাতের এত উঁচু স্থানে অবস্থান অর্জন করেছিলেন যে নবিজি সাল্লাহ আলহিউসাল্লাম তাদের না দেখেও তাদের সুবাস পেয়ে গিয়েছিলেন জান্নাতের অপার সৌন্দর্য জাহান্নামের বিভিন্ন শাস্তির নমুনা দ্য চেহারা দর্শন কেয়ামতের বিষয়ে ইসা আলহ ইসাল্লামের সাথে আলোচনা ইত্যাদি সেরে দুনিয়াতে ফিরে চললেন রসুল সল্লাহ আলহিউসলাম জেরুজালেমে যেখানে বোরোয়াককে তিনি বেঁধে রেখে গিয়েছিলেন সেই বোরোয়াকে চড়েই তিনি মক্কায় ফিরে চললেন ফেরার পথে তিনি কোরাইশ কোথরের মক্কাগামী তিনটি কাফেলা দেখতে পেলেন পথে মধ্যে তিনি এক জায়গায় পানি পান করলেন তিনি আরও দেখলেন যে কাফেলার কিছু লোক তাদের হারানো উঠ খুঁজে বেড়াচ্ছে পরদিন সকাল কাবার পাশে বিচলিত চিন্তিত রসুলসাল্লাইসাল্লাম বসে আছেন गे रतर जी विस्यर घटनागुल घटेता मक्कार मानुष्ठे किन्तु अल्लाहता आदेश कर स्रार घटना सबई के जाना भिंतमग्न बस तखनी पास दिए अबूजहल हेटे जा नबीजी सल अलहसल्लम के चिंताग्रस्त अवस्थाय देखे कौतूहल नहीं जिज्ञेस करल तुम कि सदा सत्यवदी रसौसल्लासलम विगत रेर घटे जावा सब घटना अबू जहल के खुले बोलें आबू जहल जान सोनार हरिण खोजे पेल से खूब कष्टे उल्ल चेपे रेखे बल्कि जड़ो करी तुमी की तर एक तुम्हार अभिज्ञता गो बर्णना करू जहल अनिलम्ब्बे मक्कार जनगण के कबार प्रान्वान करल सबादि आस एक अत्यंत गुरुत्पूर्ण घोषणा आ সে নিশ্চিত এবার সবার সামনে নবীজি সাল্লিউসাল্লাম মিথ্যাবাদী প্রমাণ হবেন সবাই জড় হওয়ার পর নবীজি সাল্লিউসাল্লাম বললেন গতরাতে আমি বৈতুল মখদেশে গিয়ে মসজিদুল আকসাতে সালাত আদায় করে এসেছি লক্ষণীয় এই পর্যায়ে তিনি শুধু ইসরার কথাই উল্লেখ করেছেন মেয়ারাজের কথা তিনি সাল্লিউসাল্লাম শুধু মুসলিমদের কাছে উল্লেখ করাটাই বেশি সমীচীন মনে করেছিলেন রসুলসল্লাহ আলহিউসাল্লাম যখন বললেন তিনি এক রাতে মক্কা থেকে জেরুজালেম এবং জেরুজালেম থেকে মক্কা ভ্রমণ করেছেন তখন মক্কাবাসীদের মধ্যে বিচিত্রময় প্রতিক্রিয়া দেখা দেয় কেউ কেউ একেবারে হতভম্ব যে লোক সর্বদা সত্যি কথা বলতো সে সব কি বলছে কেউ কেউ হাসাহাসি আরম্ভ করল আবার কেউ কেউ বিদ্রূপ করে তালি বাজাতে লাগল क्यु एकदल लोक जा पूर्वे जेरुजालेम ग तरा नबीजी सल अलसल्लम के किश्न करते आरम्भ करल तुम्हें बैतुल मखदिशे गो तुम्हें किता बर्णना करते সে সময়ে জনসংখ্যা এত কম ছিল যে একটি শহরে মোটামুটি সবাই সবাইকে চিনত তাই সবাই জানত নবিজি সাল্লি ওয়াসলাম তাদের জানা মতে কখনও জেরুজালেম যাননি এবং যে ব্যক্তি জেরুজালেম সশরীরে যায়নি তার পক্ষে বাইতুল মক্তিসকে নিখুদভাবে বর্ণনা করা প্রায় অসম্ভব তাদের প্রশ্ন শুনে নবীজিসাল্লি ওয়সাল্লাম অনেকটা নার্ভাস হয়ে পড়লেন কারণ বোরআকে চড়ে যখন তিনি মসজিদুল আকসায় পৌঁছেছিলেন সব কিছুই খুব তাড়াতাড়ি ঘটছিল তিনি আশেপাশের সব খাটি বিষয়ে ওভাবে খেয়াল করে দেখেননি এবং এমন একটি অলৌকিক অভিজ্ঞতার সময়ে এমনটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু সেই মুহূর্তে আল্লাহর হুকুমে তার সামনে বেতুল মকদিসের একটি দৃশ্য ভেসে উঠল যা আর কেউ দেখতে পাচ্ছিল না এবং সেই দৃশ্যে সেই সময়ের বাইতুল মখদিসই দেখা যাচ্ছিল এবং মক্কাবাসীরা বাইতুল মখদিস নিয়ে খুঁটি নাটি যা যা প্রশ্ন করতে লাগল তার প্রতিটির উত্তর নবীজিস্লাহ আলিহ্লাম দিতে সক্ষম হলেন অবশেষে কোরাইশদের একজন বলল বাইতুল মখদিসের বর্ণনার প্রসঙ্গে তার প্রতিটি উত্তরই পুরোপুরি নির্ভুল এই পর্যায়ে নবীজিস্ল্লাহ আলহিহসাল্লাম বললেন আমি তোমাদের আরও কিছু নিদর্শন দিব अमीकाल फरार समय तीन ती काफेला पार हो प्रथमटी हल अमुक काफेला जरा शीघ्र ही मक्काय फिर द्वितमुक काफेला तारा उठ हारिए तृत्य काफेलार मजे एक बड़ पानी कलश छ जापान এবং সেই তিনটি কাফেলা সম্পর্কে দেয়া প্রতিটি তথ্যই সত্য প্রমাণিত হল এবং আবু জাহল ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখল যে নবীজি সাল্লি ওসাল্লাম আজ লাঞ্ছিত হবে বলে সে আশা করেছিল তার সত্যতা আরও দৃঢ়ভাবে প্রমাণিত হল এবং সে তার সেই পুরনো অভিযোগে ফিরে গেল এসব তো কালো জাদু ছাড়া আর কিছুই না নবীজিসল্লাহলাম তার এসরার ঘটনা বর্ণনা করার সময়ে সেখানে আবু বাকর রদে আনহু উপস্থিত ছিলেন না এক কড়াইশি ব্যক্তি গিয়ে তার কাছে বলল কি আবু বাকর তুমি কি জানো তোমার বন্ধু কি দাবি করছে এবং এর পর সে পুরো ঘটনা খুলে বলল এবং আবু বকর রদে আনহু উত্তরে বললেন তিনি যদি এটা বলে থাকেন তাহলে অবশ্যই এটা সত্যি নবীজি সল্লিমের ওপর তার এই পরিপূর্ণ বিশ্বাসের এই অপরূপ উদাহরণের পর থেকেই আবু বকর রদ আল্লাহকে সকলে অসুদ্দীক বলে ডাকতে আরম্ভ করলেন আর সেই থেকেই তিনি হয়ে গেলেন আবু বকর অসদ্দিক রদ আল্লাহ